স্বার্থেরজা হয় না উনি বলছে তুমি কি মজার গুলাম না আল্লাহর গুলাম অবশ্যই আল্লাহর গুলাম তুমি মজা ফেলে করবা না ফেলে করবা না তাহলে তুমি মজার গোলাম হয়ে যাবে যখন মজা লাগে তখনও করো আল্লাহর হবে যখন মজা না লাগে তখনও করো গুলামি হবে ঠিক কিনা হবে সব কার গুলামি হবে আর যেন মজা লাগলে পরে আল্লাহ আল্লাহ হেরে যায় এরকমটাকে আল্লাহর গুলাম মজা ঠিক আল্লাহ দরদি হতো দরদি হওয়ার কতগুলি আলামত আছে একটা আলাম দিল অবস্থায় কোন কাজকে তার আমাকে ছাড়ে না আমাদের ভালো করা তিনি বলতেছেন তোমরা আল্লাহর ভবি যদি হতে চাও আল্লাহের নিকটের মানুষ হতে চাও ইসলামের দরদি হতে চাও তোমরা একটা কাজ তোমাদের কাজ কতগুলো অধিবাদী ছাড়বা না এক নম্বর দৈনিক দৈনিক শীতকালে করবা গরম করবা করে এর বিকল্প না পুরো ইসলাম পুরো বড় কলসি একে পুরো তিরিশ বেলা পুরো তিরিশ বার মোহার শ্রী পুরো আস পুরো হাদী শ্রী সব কিছু কার ব্যাখ্যা মোহাম্মদ রসুল্লাহ যেন আলী শরীফ আস্তেই যার জীবনে সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে ব্যক্তি জান্নাত ধরবে সুবহানাল্লাহ এজন্য তোমরা এর এমন একটা খুবকারে দরকারের জিনিসকে জীবনে বলতে জিকির করতে সারা না বললে 300 বার 300 বার না বললে 100 বার আর কত ইনশাআল্লাহ ভুল না হয় জেলেদের মাছ মারা ভুল হয় না কৃষকদের কৃষি কাজ করে ভুল হয় না আর লারা না ভুল হবে না করতে ইচ্ছা হ্যাঁ অনেক সময় কাজ যায় শবর হয়ে যায় হ্যাঁ যায় তখন তখন স্বাভাবিক অবস্থায় করতে না পারলে অস্বাভাবিক করবো কথা বলার নেই স্বাভাবিক কিছু করতে তো তখন কাটতে বসে বেশি মানুষ যখন কাজ কাম বেঁধে যায় তো বাড়িতে বাদ না খাতে পেরে খেতে রায় লেখা সেই ডাইনি দিয়ে দরজা দাম ঠিক ঠিক এমনি হবে আমি কলমাস দিকে বন্ধু হয়ে কাজ কাজ আমাকে সে সময় পার হয়ে গেছে আমি এক জায়গায় খেতে রাইলে করার মতো কাজের ভাগ করে দেবো ডাক্তার আব্দুল রহমতুল্লাহ ভাই হাকিমল থানা ছবিদা একদম ডাক্তার মানুষ একদম ইংরেজি শিক্ষিত মানুষ থানা বিষয় তার খেলা হচ্ছে মানে লোহা বড় সতেরো হয়ে গেছে না হলেও হাকিবাতে আলেম হয়ে গেছে খালি খালি খিলাম হচ্ছে ডাক্তার সাহেব এই ডাক্তার সাহেবকে থানা বিষয় প্রথম করে তখন তিনি এলএল বিশাল নৌকার করতেন ওকাল করতে করতেছে থানা বিষয় বাইরেছে আমার কাছে শর্ত হলো কি গুণা করতে পারবে না কোনো ওখানি করা যায় না ওখানে ছয় নয় করতে হয় শর্ত করতে হয় আমি বুঝি তুদি না থেকে গুণা করা যাবে না গুণা থাকতে পারেন তাহলে আমার কাছে থাকে আর যদি গুণ থাকতে না ধরে তো আমার ধরে ডাক্তার সাহেব হয়েছে আপনার উনি দিলার কি হয়েছে পেশায় নিয়ে বসে গেলে তো কহাল ভালো হয় যদি হাতে জ্বর আসে যায় যদি সুনাম হয়ে যায় মার্কেট মেয়ে দেয় হাজার হাজার লোক ঢেকে ফেলা দেয় ঠিক সত্যি সত্যি এলো আল্লাহর জন্য সে একটা লাইন ছাড়ছে আল্লাহ ভাগ তাকে হোক দিয়েছে এত বরফ দিয়েছে রুগী ঠেলে যায় না এখন রুগী আসার ধারে দেয় কাজ হয়ে যায় কিন্তু এক এসে বলছি হজুর রুগীর মধ্যে কিছু পুরুষ কিছু মহিলা আছে তো মহিলাদের তো শোক দেখতে মুখ দেখতেই হয় রোগ নির্দা কি হবে তাই না তাও না আপনি মহিলা রোগী দেখতেন মহিলা দেখুন আর না হলে আপনি দেখে মুখ দেখে রোগ নির্দা করে উঠুতে কাজ এটা জরুরি আল্লাহ কাজ না করলে কাজ হবে আপনাকে একটা হারাম কাজ কবি রাখুন কাজের অনুমতি আমি দিতে পারি না তার রোগ আপনি দেখবেন দেখা যায় আপনি দেখবেন শরীর অনুমতি দেন আমি আপনাকে দিতে পারবো না ডাক্তার সাহেব কয়টা ছাড়বে আপনি একটা সাড়ে চারটা ছাড়বেন উনি থেকে বলেন কি ঠিক আছে আল্লাহ ভরসা সাহায্য আল্লাহর কাছে যাবো হরস আল্লাহ করবো ইমান আমার আল্লাহ বলে আমি আল্লাহদের সব কিছু করবো তাদের উনি নিয়ম কি রুগীরা পিছনে থাকে পুরুষ হোক মহিলা হোক উনি এদিক খিরে বসেন জিজ্ঞেস করবেন তাতে তাতে হবে উনি পুরুষের না মহিলার চেহারা দেখবেন না কারোর চেহারা দেখলে না দেখলে একটা সন্দেহ রুগী পুরুষদেরকে ভালো করে না উনি কারো না সুন্দর কালেমিনিস ছেলের মধ্যে দেখবো না পুরুষ লোকে সেরা দেখবো না মহিলা সেরা দেখবে না শেয়ার মধ্যে আমি দেখবোই না আমি আল্লাহ থেকে তাকায় আল্লাহর অরসা করে এদের পরামর্শ ঢুকিয়ে দেবো আল্লাহ আগের কাজ বেশি দেয় তার চিকিৎসা সাংঘাত হয়ে গেছে এই এই যে করলো গুণ একটা পরিকল্পনা করলো আল্লাহর আয়াত হুকুম মানলো নবীন তরিতা মানলো সাহিত্যের সিদ্ধান্ত মানলো এর দ্বারা একটি এখন একজন মুরিদ পেয়েছে তার নাম হল মুক্তি তক ইসমারি এই বিখ্যাত হয় শাকুল ইসলাম বলা হয় তাই উনি একদিন তক ইসমারীর বলছে তকি তোমরা তো মুক্তি মানুষ তোমরা তো হতোয়া দেবা আমি তো হতোয়া জানি না আমি তো মুক্তি না আমি তো ইংরেজি শিক্ষিত মানুষ আল্লাহ তালা হাতে কথা বলতে আমাকে শিখেছে তো আমার কথা হলো কোন আমল ছাড়া না তোমার মুক্তির ফত আমাকে নাদা নেই শূন্যগুলো কি নেই কাজা নেই কিন্তু আমার কথা কোনো আমরা যাবে না ছুটে গিয়ে বর করে নিতে হবে তোমরা তো মুক্তিটা পারবো কি তো বুঝুন তাহলে কি নতুন কাজা করবো আমি কাজা বলি না তবে আমাকে এলাকা বুঝতেছে রসুল্লাহ হাদিসের থেকে যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে কি করতে হয় স্মরণ হয়ে মাত্র করে বলতে হয় কাজা হচ্ছে নাকি যদি কাজা হয় তুমি কোনো কারণে দিকির করতে পারো নাই কোনো কারণে আবহাওয়া ভর্তি পারো কোনো পড়তে পারো তো তার জন্য বিকল্প হল সকালে আসটের সময় তুমি স্যারেখা পড়ে না পড়ে তোমার সময় করতে শুরু করে এ সময় করে নাম তবে করতে পারো কোন কারণে সময় স্মরণ করে নেবা তাজা ঠিক আছে হ্যাঁ আমার সাথে লেগে থাক আমার সাথে কি সাহেব বলতেছেন তোমরা লেগে সাথে লেগে একদিন আল্লাহ সঙ্গে দিল লেগে দেখে আল্লাহ আল্লাহ সঙ্গে দিল লেগে দেওয়ার তৈরি আল্লাহর জিগির সাথে দিল লাগাই দাও আল্লাহ আল্লাহ জীবনে কোনো দিন ছাড়বানা আল্লাহ দিকে বলছেন হে আমার বন্ধারা তোমরা আমার তোমাদের রবেন নামের জিকির করো রবের নাম কি আল্লাহ রবের নামের জিকির তোমরা কুড়ি পরিবার করো কুড়ি পরিবার না পারো লাখ লাখ বার করো লাখ লাখ বার না পারলে হাজার হাজার বার করো হাজার হাজার না পারলে শত করো পাঁচশো বার করো তিনশো বার করো কম কম একশো বার করো মনে অসংখ্য নিয়ামত ভোগ করি একটা নিয়ামক আমরা কি ধনীকে শত শত শ্বাস নিই হাজার হাজার শ্বাস সে মালিক আমাদেরকে হাজার হাজার শ্বাস দিচ্ছে সে মালিকের নামটা আমরা একশো কি বেশি নেওয়া হম আল্লাহর নামের দিকে প্রত্যেকদিন গর্ব লেগে থাকবা কোনদিন তুমি নাম সার নামের দিকে ছাড়বানা তুমি আল্লাহ দেবান দা তাহলে নামের নামে লাগাই দিলে নামের সঙ্গে তোমার লাগে গেলে দিক্রির সঙ্গে তোমার দিলটা সঙ্গে লেগে যাবে ইনশা আল্লাহ তৃতীয়ত তোমরা এস্তেফা ছাড়বাতে আল্লাহ ক্ষমা তোমার ইচ্ছা অনিচ্ছায় অবরত অসংখ্য গুণ তোমার দেয় না আমরা যারা গুণাকার আছে প্রতিবার ক্ষমা দেওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তালা একটা স্পেশাল ইস্তেফার দিয়েছেন সুরাই মুখ মিলুন সুরাই মুখ মিলুন একশো আঠারোটা এর সর্বশেষ একটা একশো আঠারো নম্বর এক আল্লাহ বলছেন রসুল আপনি বলেন হে আমার রব আমাকে মাফ করে দেন এবং আপনি বললেন রহমত করেন অরহাম কেন আপনি হলেন সমস্ত দয়ালুদের দয়ালু আপনি আপনার সে অসীম দয়ালু বর্গতে আপনি আমাদের একটা করেন দয়া এই অজিফাটা অজিফাটা আল্লাহ বানায় রসুরকে হুকুম দিয়েছেন রসুর আপনি এটা বলতে থাকেন মানে বলতে থাকবেন কি আচ্ছা যত ইস্তিক ইসলামে আসে কোরআন হালিসে আসে সবচেয়ে এটা কিন্তু ছোট্ট ইস্তেফর ঠিক কিনা আস্তা রব্বি এদের বড় রব্বি ফিরার বড় আমাদের কিন্তু এই করে জানলো বলেন আমার আমার তো মজারের থেকে আর বলছি আমার বেশির থেকে মজারের কয় জানান দুই যেমন হার মোস থাকবে তাহলে মজার মধ্যে যা থাকবে আমারও তো দেয় আসবে কাজে কারণ আমার বাচ্চা মজার মা মার মধ্যে থাকে গেলেও দেয় আছে তাহলে বয় আগে আল্লাহ বলতে চাচ্ছে যে রসুল আপনি স্কুল মানে আমার আপনি বর্তমানেও বলেন হাম ভবিষ্যতে বলেন কি হাম বাদ দেবেন না এই হুকুম প্রায় রসুল বাদ দেবে না এর অনেক লোকের আছে আবার রসুল বলছে পুল দিয়ে অনেক কি আছে হাকিবত লোকে আছে হাকিবত হাকিত মোবাসান মুফাস ফার্স্ট করে দিয়েছেন आल्लम आलुसी रुहल मानी सीर थी सैकल जबानी आल्ला देखे रब्बी फिर अरहम रब फिर मानी हल आल्लामारित गुणागुली के माफ कर लें अरहाम मानी की अरहमर अर्थ चार अरहम अर्थ की चार्ट अर्थ ता। আপনারা বারবার শোনেন উপস্থা কি অরহাম কি এলাকা সেটা থেকে সাহায্য আছে যদি অরহাম বাবা যে কবল হয়ে যায় তাই যাতে বলে ইনশাল্লাহ এটা বুঝতে হবে আগে কয়েকটা কথা বুঝতে হবে একজন দেখে সি ডি দেখলো হ্যাঁ অশ্লীল সাহা ছবি দেখলো অতটা একজন লোক হস্ত ভোজন করে ফেললো অতটা একজন লোক ঘুষ দিয়ে ফেললো সুদ দিয়ে নিয়ে ফেললো করে ফেললো কারো গাছ কেটে গেল ছেলে ফেললো যে কোনো লোক যে কোনো গুণা করে একটা গুণা করার কথা ক্ষতি হয়ে যায় কটা ক্ষতি হয় ক্ষতি একটা ক্ষতি এক হালি ক্ষতি হয়ে যায় কতক্ষণ ক্ষতি একটা ক্ষতি হয়ে যায় এক নম্বর ক্ষতি ওই করার ফলে ওই ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে সুসম্পর্ক ছিল সুসম্পর্কের কারণে কারবার কারণে সুসম্পর্ক হয়েছিল সুসম্পর্ক ফলে ও লোককে আল্লাহ তালা যে এবার ট্রফিক দিচ্ছিলেন গুণা করার কারণে সে ট্রফিকের সম্পর্কে যায় এখন লাগে ও আরে দেখে চলে যায় কারণ কি কেটে কিনা ঠিক না কথা म क्षति जाए आल्लार बंद बंदार संगे एक सम्पर्क बरकत बरबत हो आय कम बरकत बम आयोजन सुंदर चलते हठात कर देखा जय ठीक आंतु बरकत होना किसी कारण गुना कारण बरकत सम्पर्क गुप्त भाव नेटवर््क कटे ग नेटवर्क देखा जा नेटवर््क नाई তার বরপতের নেটওয়ার্ক কেটে গেছে না তিন নম্বর ক্ষতি হয় এর জন্য দুনিয়াতে আব্দুলা ক্ষতি হবে আখরাতে যদি অবস্থায় মরে যায় সে আমাদের কঠিন হিসাবে সম্মুখীন হবে আজ শনিবার রাখে আল্লাহ তালা করে হিসাব দিবেন তাকে আল্লাহ তালা আজাদ আর যাকে আল্লাহ তালা দিবেন না তাকে আল্লাহ লাম সাম কোন রকম নাম হিসাব নিয়ে তাকে পার করে হিসাব হিসাব মহাসেত নে হিসাবাই অল মহাসী হিসাব আমাদের আয়সারা যে তারা বলতে হিসাব আসুন আপনি হিসাব কি হিসাব নিয়ে ঠিক আছে ঠিক আছে আর কঠিন হিসাব হল তন্ন তন্ন করে ধরা মানে আদার দেওয়া দেখেন না আমাদের দেশে ধরুন কারোটা করতে হয় হিসাব দিই কি হিসাব বিচক্ষণ লোকের সামনে হিসাবটি পারফা বিশ্বাস হিসাবটি পারফা যে ব্যক্তিকে আলো আবার ইমানের কারণে আমুলের কারণে তাকে বিনা হিসাবে জান্ন দিতেন সে ব্যক্তি গুণা করে জান্নাতে যাবে সবাই ইমানদারা জানলাতে যাবে কোটি কোটি ইমানদার জাহান নামে যাহা করে জানাতে যাবে আর অনেক ইমানদাররা প্রথম সঞ্চেই জাহান নামের আজাদ ভোগ না করে জানলা যাবে আপনারা কোনটা যান दा हजार हजार मतलब जानना भोग करल्ला तरह बोल माफ कर भविष्य अरहमें আমি যে গুণা করছিলাম কিন্তু মাপ তো সম্পর্ক ছিন্ন হয়ে হয়েছে এগুলো আমার পুনরায় জোড়া দেন এক নম্বরে আপনি আমাকে রহমত করেন মানে কি আমার সেই তাদের ট্রফিকে আবার সম্পর্ক জুড়ে দেন দুই নম্বরে আমার সাথে যে বর্গত সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল সেটাকে আবার জুড়ে দেন আর হাম আর আমাকে আমাদের মাদের হিসাব দেওয়া যাচ্ছে না সহজ হিসাবে পার হয়ে যতাম সে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আপনি আমাকে আবার সেই কঠিন হিসাবে থেকে মুক্তি দিয়ে সহজ হিসাবে সম্পর্কটা জুড়ে দেন রহমত করেন আর আমি প্রথম স্থান থেকে জান হাতে দেওয়ার যে বিষয়টা ক্যাটেগরিতে উদান ধরনের আপনার কিন্তু কি আপনি আমাকে বিনা হিসাবে বলে প্রথম সূত্রে জানা যার হত্যা শব্দের আছে আর দুপুলে জান্নাত জন্য দরকার কিছুদিন তে অর্খাঙ্গে কাজে রক্ত অর্হাম এটা কি যেমন তেমন জিনিস আমরা এই শব্দের এই ব্যাগকে তারা ইস্তেফার পরবো তো আলাদা আমাদের সবাইকে তোমরা এইস্তেফার করা আল্লাহ আল্লাহ ইস্তেফার চার নম্বরে দূরশ্বরী নম্বর কি দূরশী দেখুন কোনাই করা চল্লিশটা হাতির দূর সারে পঁচিশটা দরুদের সারাবেন একাত করে বই সারাবছে অত মাস্টারে কিন্তু সেটা বাইরে যাবেন কমের সারি ওইটা দেখে দেখে বললেই হবে কিছু না দূরত পড়বে অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো শরীর দূর পড়বেন দরুদের তারা করমাল থেকে হবে আল্লাহ আল্লাহ থেকে হবে হবে ঠিক এই চারটা বিষয় আদায় করতে পারলে আল্লাহ হয়ে গেল করা হবে কথা বলে শেষ করি গুণা থাকতে হবে কি করতে হবে গুণা ছাড়া বেশি সব আপনারা বেশি সব করোনা বলেন তার স্বভাবেন একজন লোক এক পাঁচ বাদ পাবে কুদৃষ্টি একটা মেয়ের লোক তা দেখার বদল বদন আছে কষ্টলি সায়েন্স দেখার বদন পাঠ আছে যারা এগুলো দেখে এর থেকে তারা বিরোধ থাকে একবার দেখে না দেখছো আজকে দেখে নাই এই না দেখা যায় গুণা এর কারণে আলাদা এক এক একবার একটা গুণা ছাড়ার কারণে পরে দশ হাজার টাকা বেশি নূর এবং ফজলাত দাম করবে এর থেকে বোঝা গেল নকল নামাজের কি কেননা নকল নামাজ হল নকল বুড়াত্রা কি কি ফরজা আই নামাজ ফরজা আই রোজার জন্য ফরজা আইস ফরজের ফরজ আই গুণাত্মা হবে দাঁড়িয়ে আলোচনা হাজত আসলে উনি তার গুরুত্বকে আদর করে দয়া করে প্রথমে কবির আমাদের কি চক্রিম করো দাড়ি করো দাড়ি এই দাঁড়ি যদি কাটে হাজার লাখ লাখ নখর পড়লে দান খারাপ করলে কি হবে সে লোকটা তো অভিশপ্ত হয়েছে তার মুখটা তো নবির মুখের মতো না তার মুখটা হলো অভিশপ্ত মুখের মতো ঠিক কিনা যার চেহারা হলো মুখের মতো আর সেই চেহারা দিয়ে যা কিছু বলে যা কিছু দেয় আল্লাহ থেকে দূরত্বের দিকে চলে যায় যায় না সেজন্য উনি বড় দরদে এমন কৌশলে কিছু কিছু ক্ষেত্রে বলতেন যে মানুষ পাথর বলে যেত এবং যখন তখন দলীয় রাখার সিদ্ধান্তে সে প্রসঙ্গে একটা কথা বলি তিনটা ঘটনা তারপরে আমি করতেছি আপনারা চিন্তা করে কি করবেন হ্যাঁ এক দুই লোক তার মেয়েকে স্কুলে নিয়ে যায় একজন মুখে দাঁড়িয়ে মুখে দাঁড়িয়ে নাই একদিন এক মেয়ে আর মেয়ে তার বান্ধবী বলতেছে যে লোকের মুখে দাঁড়িয়ে নাই সে বেটার বলছে ওই এলাম আমার আব্বা তখন ও মেয়েটা তার বান্ধবী বলে কি তোমার আব্বাটি কিন্তু তার চেহারা তারা ভিড় মতো মেয়ের মধ্যে না বললো মেয়েদের মুখে দাঁড়িয়ে নেওয়া ওই বান্ধবীর মেয়েটা চোট লাগছে সে যে কি করছে আল্লাহ জানে সে কি আর দাঁড়িয়ে পারে আমার জন্য আমার সন্তানরা এখন আগেকার আবেগটা কষ্ট পায় আর দাঁড়িয়ে গিয়ে কাটতে পারে একটা ঘটনা দুই নম্বর ঘটনা হলো একজন লোক সেট করে দাঁড়িয়ে কি সম্পর্কে মশলা আরো বলেনি দাঁড়িয়ে রাখা কেউ মনে করে আর কাটাকে মনে করে কি কাটলে রাখতে সব আছে না কাটে মনে করে মুসলমান এ তাদের মনে করে কি ঠিক না বুঝ দাঁড়িয়ে রাখালো ওয়াজিবেন কি ভাই একটি কিন্তু আমি দাঁড়িয়ে ওয়াজিব কাটা হার বেদের ন ফোড়া যেরকম ওয়াজিব না পড়া হারাম ঈদের না যেরকম ওয়াজিব না পড়া হারাম না প্রথম দুই রেখাতে হরসের সুরা মিলানো ওয়াজিব না বললো কি হারা একজন দাঁড়িয়ে রাখাও কি সীমা সীমা হল এক পুষ্টি এ মতলায় না জানার কারণে দোকানে বসে একবার হেলার দিয়ে মজা মেলে তার মাথা মাছে আর দাঁড়িয়ে কামাচ্ছে তার এক বন্ধু এসে মানে বন্ধু তুমি দাঁড়িয়ে কামায় না কতদিন টামা তো বলে কি আমি দাঁড়িয়ে কামাতে পারি কিন্তু তার কষ্ট না জানিস মনে দিলে কষ্ট দেওয়া তুমি দেখো না আমার দিলে কষ্ট দিলি আমি একটা কাজ করছি ওই বন্ধু ঠান্ডা কথায় বলে কি তুমি দাবি করছো তুমি কারো মনে কষ্ট দেওয়া না তুমি কষ্ট দাও একথা বললে স্যার উচ্চ বন্ধ হয়ে গেছে দিন গলে গেছে আর কি দাঁড়িয়ে কাটতে পারে বলে দাঁড়িয়ে কাটি মুসলমান কিছু ঘটনা হাকিম মোমদ থানির এক লোক মহব্বতর লোক তার সঙ্গে দেখা হয়েছে দোকানটা বলতেছে হুজুর এই যে হুজুরা খালি করে আমার দাঁড়িয়ে কি হবে না থাকাটা সুজাটা উল্টা দাঁড়িয়ে না রাখাটা সোজা না উল্টা রাখাটা সুজা কাজ না রাখা কি উল্টা কাজ আমি বলে হুজুর আমার ভিতরে ইমান ভরা ইসলাম ভরা আল্লাহ মোহাম্মদ ভরা মারেত ভরা কি বলতেছে আচ্ছা তোমার দোকানে তো মাল ভরা দোকানে কি মাল দোকানে মাল ভরা পুরো দোকান মালে ভরা তার ভরা কিন্তু বাইরে সাইনবোর্ডটা বাইরের সাইনবোর্ডটা তুমি যেরকম দিয়ে রাখছো এরকম মাল যদি কেমন হবে কথা সাইন বোর্ডটা না দোকান কম করছো তোম করছ শপিং সেন্টার দিয়ে রাখছো এখন সুজা করে উল্টা যদি দাও সমস্যা কি দোকানে মা তো ঠিকই আছে সমস্যা কি বল এত সুন্দর এত সুনাম দোকানের যদি আর মাল সত ঠিকঠাক বাইরে সাইন বোর্ডটা যদি উল্টায় দিই এ দেশগুলো তোমার পাগল বলবে কি বলবে কি বলা উচিত বাবা বলা উচিত দাঁড়িয়ে কাটতে পারে এই গোটা কথা শুধার পরে আল্লাগ তাকে রুগুলোর দর দিয়ে আপনারা বাদ দিয়ে হিন্নতিকা দাঁড়িয়ে কামাবো না যারা দাঁড়িয়ে বলতে পারবেন এরকম দশটা দামি চাই তারা একটা আগে বলতে হবে না আমি জীবনে কমাবনা এরকম দরকার সেব জন্য আমরা আমার কথা শেষ মুক্ত গাড়ি কামানো যাবে না এখন তো কামাবে না আর কিছু লোক বলতে পারবে না বহুদিন পাবেন বিশাল ব্যবসায়ীরা দাঁড়িয়ে কামাই আর কিন্তু কামাবো না এই মত দেশে তারা আপনাদের আমাদের প্রসঙ্গে আশা দেওয়া সাপ্ত পাবে বলেন বলেন যেটা বলেন দেখেন কি রাখবে কি রহমত না ইনশাল্লাহ হিম্মত করে বলো আর কিছু লোক বলেন না কি বলেন এতগুলো মধ্যে দলগুলো হবে না এত আসছে আমি সেরা দিন বলবেন আমি বলবো সব কিছু আল্লাহ আপনারা বিশ্বাস করেন এই মোদিনা খুশি হবে না খুশি হবে সেখান থেকে আপনার ঘরে আপনার জীবনে জমনে মালা বলে তো ভর কথা হয়েছিল হিমত দিয়ে বলেন না আমরা ছিলাম আর আর কিছু আমি আর দিনে কাটব না আমরা এত না দিন জানতাম স্বজন আমার হয়ে যাবে খবর দিকটা গেল আক্রান্ত দিক থাক আমার দিকটা গেল ما شاء الله ما شاء الله ما الله عصخي. الله الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر মাসাল্লা মশাল যাওয়া শোনার সময় কাটুন না রেখে দিলেন আর মাত্র তিন দলের থাকে থাকে দড়া থাকে দড়া থাকে আর একটু কষ্ট আর আর আপনি নাম যায় না ভাই ভাই আল্লাহ অল্লাহ নিজের আল্লাহ কম করো মার্শাল্লাহ নিশ্চয়ই মার্শাল্লাহ আপনারা আল্লাহ তালা কোনো করুন আর একজন আর মাত্র একটা হল ভাই একদম আর একটা আমি এই জন্য গঙ্গাওয়ালা মানুষের انا <laughs> انا <laughs>